সম্মানিত সারা বিশ্বের পৃষ্টিবির দর্শক শ্রোতা আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক ভাবে রমাদান এবং এ প্রসঙ্গে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 রাদান মাস এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে আরো বেড়ে গেছে কেননা কোরআনের মধ্যে বহুত হুকুম হাকাম রয়েছে তার মধ্যে রামাদানের সিয়াম একটা হুকুম মাত্র তহেদের কথা সালাতের কথা জাকাতের কথা তার মধ্যে একটি আজকে উত্তম এই গ্রন্থ আমাদের এই দিনই পুস্তক এটার কি মূল্যায়ন রয়েছে যা করিমে রয়েছে এই ব্যাপারে আলোচনা করার জন্য আমরা কিছু আলেম আলামাদেরকে এখানে একত্রিত করেছি পরিচালনা আছি আমি ডক্টর মুসলিউদ্দিন আমার ডান পাশে আছেন শেখ সাইফুদ্দিন বিলাল আমার ডান পাশে সম্মুখে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ আমার বাম পাশে রয়েছেন শেখ আখতার মাদানি এবং আমার বাম পাশে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আমরা এই বড় বড় পণ্ডিত যারা বড় বড় করেছেন তাদের কাছ থেকে শুনি আমি আমার ডান দিক থেকেই শুরু করছি আপনি যদি কোরআন তেলাওয়াতের ফিলত প্রসঙ্গে একটু আলোচনা শুরু করতেন সেখান থেকে বাকি ভাইরা নিঃসন্ধে মহাগ্রন্থ আল কোরআন মুসলিম জাতি নয় বরং সমস্ত জাতির জন্যে এক পৎ প্রদর্শক হেদায়াত এই কোরআনুল করিমের ফজিলত এর গুরুত্ব এর তাৎপর্য এর মহত্ব স্বয়ং মোহন রব্বুল আলমিন এবং তার পিরু হাবিব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছেন যাদের ব্যবসা অক্ষয় অব্যয় যার যাদের ব্যবসায় কোনো প্রকার লস হওয়ার লোকসান হওয়ার কোনো আশঙ্কা নেই তাদের তিনটি কাজের মধ্যে একটি কাজ হলো ইয়তুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যারা পাঠ করে নামাজ সালাদ কায়েম করে মোহামব্বুল আলমিনের দেওয়া রিজিক থেকে এরা প্রকাশ্যে এবং গোপনে দান করে এরা এমন একটি ব্যবসায়ী আশা করে যে ব্যবসা অক্ষয় অব্যয় যার কোনো লোকসান নেই আর কি হতে পারে কি ভালাই এ আছে এ যদি ইউসুফ আব্দুল মজির সাহেব যোগ করেন তাহলে يقول الله تبارك وتعالى لا خدمنا الله على المؤمنين إذ بحث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آيات ويزكيهم ويعلهمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين سبحان رب العالمين قرآن الكريم بشو مانو بطا نجات مكتب رتراني بون قديش شموه قلان فاتب زبوني উপলৌকিক জীবনে তাদের কল্যাণ নিশ্চিত করবার জন্য আল্লাহর পক্ষ থেকে এক অমোঘ ব্যবস্থা এক অনবদ্য অবদান মহান আল্লাহ হে কোরআন বিশ্ববাসীর হৃদায়তের জন্য এবং সরাসরি রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে নির্দেশ দিয়েছেন উত্তমা ও হেম যে আপনার কাছে যে কিতাব আপনার রবের পক্ষ থেকে এসেছে তা আপনি তেলাহ করুন এবং রসুলের করিম সাল্লাম তিনি রহমতুল আলমিন তিনি সারা পৃথিবীর মানুষের জন্য করুণা আশীর্বাদ মূর্ত প্রতীক আল্লাহ তাকে আমাদের জীবনে সবচেয়ে বড় রহমত হিসাবে পাঠিয়েছেন এবং এ পর্যায়ে আল্লাহ করেন মমিনের উপর আল্লাহ পাহের বিশেষ অনুগ্রহ তিনি রসুল পাঠিয়েছেন তাদেরই মধ্য থেকে এবং রসুলের কি কাজ প্রধান কাজ যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে তিনি আলহিমায়াত তার কোরআন আসব শে ইউসুফ আবদুল মাজিদের কাছে কোরআন তেলাওয়াতের ফাসিলাতের উপরে যদি শেখ আখতার মাতানি সাহেব কিছু যোগ করার থাকে যোগ করতেন আলহামদুলিল্লাহ কাতমিন ওসালাতাম আলাশরফিল্লুসলিনবীন মহাম্ম ও আলাআলি ও আসহাবি আজমিন আম্মাদ এ বিষয়ে আমি একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে হাদিসে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা বলেছেন মান মনকাআ হরফাম কিতাবাহি ফলাহু হাসান যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ পড়বে তার জন্য একটি নাকি ওয়াল হাসানাতু বি আশরি আমসা আলিহা এবং আল্লাহ নবী সাহান বলেছেন যে সেটাকে আরো দশ গুণ করে বাড়িয়ে দেবেন এরপর নবী মোহাম্মদ রসুল্লাহ সাসমান বলেছেন যে আমি বলছি না যে আলিফলাম অর্থাৎ কেহ যদি এই হরুফে মকা তাত যুগিলি কোরআনের বিভিন্ন সুরা শুরুতে আল্লাপাক হরফ শব্দ আকারে এগুলি শুরু করেছেন আলিফলামিম অক্ষর যেটা তো এই অক্ষর যদি কেউ পরে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 আল্লাহ পাক বলে সেটাকে নেই করেছেন ঠিক তেমনি মহাব্বত করব এবং এটাকে যত বেশি তেলাবাত করবো এর শুনবনে আমাদের জন্য শুধু নেকি আর নেকি রয়েছে আমি ফিরে আপনার কাছে আসলে কোরআন বলতে আমরা কি বুঝি দুটি একটি হল আলকরুল করিম আরেকটি হলো আল্লাহ রসুল সাল আলহিম এর হাদিস তো আলকরআনুল করিম আমরা কম বেশি প্রতিটি মুসলিমে কোরআনকে চিনি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 দ্বিতীয় হলো আল্লাহ রাবুলি আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়ে মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের কাছে এসেছে তৃতীয় হলো সেটা অবতীর্ণ হয়েছে বেউ সিদ্ধতে জিবরিল জিবরিল আলাইহিসুআসাল্লাম এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে এসেছে চতুর্থ হল এ কোরআন যেটি মূলত লৌহে মাহফুজেই সেখানে লিখিত ছিল এবং এখনও রয়েছে আর এ কোরআনের শুরু হলো সৌরাতুল ফাতেহাদি এবং শেষ হচ্ছে সময় সারা বিশ্বের দর্শক শ্রোতা ছোট্ট একটি ব্রেক পরে আমরা আবার আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরে আসব As-salamu <laughs> alaykum wa rahmatullah, I'm Muhammad Hashim Madani. This TV Bangalore is a great thing, and I'm a great thing, and I'm a great thing. My name is Mubarak Pahad. Quran is a great thing. Maha bish shay, Maha bish আলা কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন शाई आब्दुर रहमान मदानी कुरान दिए जीवन गड़ी रोबलवार शुक्रवार सकाल साढ़े पांच टीजी अब्दुल्ला ंड तउहित अध्यायुद् हदीश नम्बर सत हजार तीन सौ चुहत्तर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 বানানো নয় এবং নাবি মোহাম্মদ সাল আলী হুসাল্লামেরও নিজেরও কিছু নয় বরং স্বয়ং আল্লাহ রাবুল্লাহ আলমিনের বাণী এজন্য এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আমাদের আকিদা বিশ্বাসের বিষয় রয়েছে বাণী আল্লাহ সেই হিসাবে এটাকে কখনো আমরা মনে করব না সৃষ্টি করা জীব নয় সৃষ্টি করা বস্তু নয় আল্লাহ প্রতিটি যুগে যখন থেকে করবতীর্ণ হয়েছে আজও পর্যন্ত এমন ভাবে ব্যাপক ব্যাপকভাবে তা ছড়িয়ে আসছে বা বর্ণিত হয়ে আসছে যার মাঝে কোনো রকমের সন্দেহ সংশয়ের অবকাশ বিন্দুমাত্র নেই এটা হলো সবচেয়ে বলা যেতে পারে বড় বৈশিষ্ট্য যেটা পৃথিবীতে এমন কোনো বিষয় নেই বা বস্তু নেই গ্রন্থ নেই যেটা এমন অসংখ্য অগণিত বর্ণনায় সেটা চলে আসছে তো এখানে আমাদের আরো কয়েকটি বিষয় লক্ষ্য করা দরকার যে করন মাজিদ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 ठीक किशेष विशेष सुरारो कलदा आलदा फजिलत सब्यस्तु विशेष आयतर फजिलत सब्यस्त तेलावा तेलवातिया तेलावत कुरान तस्दीक वत्ययन एवं कुरान जिसमस्त आदेश से जीवन सर्वक्षेत्रे वायन एगुली निषेध करा से बिरत था बजन करा এই আমলের জিন্দিগিটা এটা হলো তেলাওয়া হুকমিয়া আর যেটা আলোচনা করি বরং কোরআন যে নাজিল হয়েছে তা করার জন্য আমরা বলবো কোরআন শুধু লফজি তেলাওয়াত আমরা যেন এর হুকমর ব্যাপারটাও যেন আমরা ফজিলতের ক্ষেত্রে ভুলি না যায় আমরা আল্লাহর কালাম তো হলো আল্লাহর যদি আপনি একটু ব্যাখ্যা দিতেন এবং তার কাছে আল্লাহ হাজর আলহালামকে পাঠিয়ে ওহিনাজ করেছেন অথবা অনুপ্রেরণা ইহা এরকম অনুপ্রেরণার অর্থ আসে ইশারার অর্থ আসে ওহির মাধ্যমে আল্লাহ তালা কোরআন রসুল করিম সাল্লি সাল্লাম এর কাছে করেছেন রসুল যে একটা ঘন্টা বাজার মতো আওয়াজ ধনী আমি শুনতে পেয়েছি এবং ওর মাধ্যমে জিবেল আমিন আমার উপরে আসতেন এবং ওহি নাজিল করতেন ওহী নাজিল হওয়ার সময় এটা ইন্না সানুল আলীকে ওহী গ্রহণ করাটা এটা কোনো সহজ সাধ্য ব্যাপার নয় এক সাহাবির রানের উপরে মাথা ছিলেন সেই সময় ওহী যখন আমার পাটা যেন ছিঁড়ে যাচ্ছে এবং লিদাম যখন নাকি ওহী শেষ হতো তখন ঘর মাহাপ্লুত হয়ে যেত শীতের দিনেও তিনি ঘেমে যেতেন জি শীতের তিনিলু যেটা আল কোরআন আর একটা ওয়াহি হল যেটা গায়ের মাতলু যেটা হাদিস বা সুন্নাত্রে দুইটাই কিন্তু আল্লাহ রব্লা পক্ষ থেকে এসেছে একটা মাতলু যেটা জিব্রিল আলহিসের মাধ্যমে আর ইলহামের সরাসরি হতো অর্থ যেটা মুফসিনের গুণ করেছেন জুহি মাতলু এবং গরম উভয়টাই ওয়াহি একটার ভাব বিষয়বস্তু এবং ভাষা দুটোই আল্লাহ আব্বাদন বেতে লাহি আর ভাব বিষয়বস্তু সব আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ করা হতো এর কয়েকটা মাধ্যম ছিল কখনো আল্লাহ তালা সেটাকে জিব্রাইল সালামের মাধ্যমে ওহি প্রেরিত করেছেন আবার কখনো উনি স্বপ্নের মাধ্যমেও ওহি পেয়েছেন এবং আল্লাহ নাম বলেছেন যে স্বপ্ন হয় আল্লাহর পক্ষ থেকে যেটা সুসংবাদ মানুষকে দেওয়া হয় এই সুসংবাদটি কি বলছেন সেটা আমি আরেকটা কথা যোগ দিতে চাচ্ছি যেটা হলে যে কোরআনের যে বৈশিষ্টের কথা আল্লাপাক বলেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে মোনাজ্জাল মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এই বিষয়ে সুরায় সুর আর নিশ্চয়ই এই কোরআনটি আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সমস্ত পৃথিবীর রব প্রতিপালকের পক্ষ থেকে এবং আল্লাপাক এটাও বলেছেন যে ইন নাহ কোরআন করিম নিশ্চয় এটা একটা সম্মানিত কোরআন তো এই যে কোরআন আল্লাপাক আমাদেরকে নাজিল করেছেন যে এটা কোনো ওলা কৌলি কাহিন ওলা কৌলি শায় এটা কোনো কবি এটা কোনো গণকের কথা নয় সেটা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আর এটা যখন নবী মোহাম্মদ উপর নাজিল যখন করেছেন তখন আল্লাহ পাক বলেছেন যে হে নবী সাল আমি যেটা বলছি সেটা হল যে আল্লাপাক ওনাকে নিষেধ করে দিয়েছেন যে আপনি ওহি ছাড়া অন্য কিছু মানুষের কাছে পৌঁছাবেন না তো বলছেন যে ওলাও তাকেও বলা আলাই মানে উনি যদি ওহি ছাড়া কিছু মিশ্রিত করত তাহলে আল্লাহ পাক ওনার গোলা রক্তা কেটে দিতেন কিন্তু আল্লাহ বলছেন মা বিশ্বাস করতে হবে যে কোরআনের কোন একটি শব্দ বা হারফি ছাড়া বিষয়বস্তু এবং ভাষা দুটো ছাড়া কিচ্ছু নেই আমরা তো বহু গ্রন্থকে পবিত্র বলে মনে করি পবিত্র গ্রন্থ এটা মেনে চলতে হবে এটা আচার আচরণ মানতে হবে পবিত্র গ্রন্থ এবং আল্লা পক্ষ থেকে আসলে পরিভাষা সেই পরিভাষাগুলির মধ্যে আমরা যেমন করিমের ক্ষেত্রে কিছু পরিভাষা আমরা ব্যবহার করি আবার কিছু পরিভাষা স্বয়ং কোরআনের যিনি মালিক আল্লাহ সুবাহ তিনি নিজেই পরিভাষা দিয়েছেন এই ক্ষেত্রে আমাদের উচিত হলো যার বাণী এটা তিনি যেই পরিভাষাগুলি ব্যবহার করেছেন সেই পরিভাষাগুলি আমাদের ব্যবহার করা উচিত আল্লাহ বলে আলমিনিমের ক্ষেত্রে আমরা যেমন অনেক কিছু বলে থাকি মহাগ্রন্থ বা পবিত্র গ্রন্থ ইত্যাদি কোন সন্দেহ নাই এগুলি ভাবের দিক থেকে বাইশের দিক থেকে মহাগ্রন্থ অবশ্যই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ আসেনি এবং আসবেও না ইনশাল্লাহ এটাই হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং পবিত্র এতে কোনো সন্দেহ নাই যেহেতু এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বাণী কিন্তু এই করিমকে যখন আমরা সম্বোধন করব বা তার নাম বলবো তখন সেক্ষেত্রে আমাদের উচিত হলো আল্লাহ রাবুলি আলমিন যে নামগুলি শিক্ষা দিয়েছেন বা যে বিশেষণগুলি আল্লাহ রাবুল্লাহ আলামিন ব্যবহার করেছেন সেগুলি আমাদের ব্যবহার করা উচিত আমরা হয়তো অনেক সময় বলে থাকি কর শরীফ আসলে কোরআন শরীফ আল্লাহ রাবুলি আলমিন কথাও ব্যবহার করেননি নিজেই এবং রাসুল সাল্লাহিসাল্লাম তিনি নিজেও কোনো দিন ব্যবহার করেননি করন শরীফ বরং আল্লাহ রাবুল আলমীন তিনি ব্যবহার করেছেন কোরআনুল করিম কোরআন মজিদ কোরআন হাকিম তাই এইভাবেই আমাদের হয়তো কোরআন মজিদ কে সম্বোধন করা উচিত সময় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তেলাওয়াতের ফজিলত যদি ফজিলত আরো অনেক রয়েছে সেগুলো হয়তো আমরা পরে আলোচনা করব কোরআন আল্লাহর পক্ষতে ওয়াহি এটা মানুষের বানানো কোনো কথা নয় এ নিয়ে আলোচনা হল ওয়াহি কি ভাবে আল্লাহর পক্ষ থেকে আসে সে ব্যাপারে আলোচনা হল এবং আলোচনা হল কোরআন কোরআন যে পবিত্র গ্রন্থ এবং অন্যান্য গ্রন্থের সাথে অন্যান্য যে কোনো গ্রন্থ রচনা করে তার নাম সাথে পবিত্র লাগিয়ে দেওয়া শরীফ লাগাই দেওয়া কোনো অবস্থাতেই উচিত নয় যেহেতু সেগুলা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয় নাই বা সেটা নবীর কাছে আসে নাই সুতরাং সেগুলার সাথে নিজেরাই যদি পবিত্রতা লাগিয়ে দিয়ে তাকে শ্রদ্ধা করা শুরু করে দেয় তাহলে সেটা আমার মনে হয়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 خوص عليهم ولا هم يحزنون আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধরপির আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোনো আলেম নই তাই আমি বেঁচে নেছি পিএসটিভি কে একটি আন্তরজাতি খেতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেল কে কি জकात দেয়া যাবে হ্যাঁ শوتي যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএসটিভি নাই কেন নয় जकत बैंक শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসিউর Swift আর Code ওয়াই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান مِنَ মুখিত মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর সর্বশ্রেষ্ঠ বাণী বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে कत कार्यकी भावे कुरान के हिदायत नहीं कोटी कोटी मानुषर जीवन हल आलोकित देख अल कुरानर आलो, आलो। प्रति शुक्रवार